শরীফার সব আলাদা ভাবে হেফাজত করার জন্য কোন মানুষের নবীর প্রতি পড়ার দূর শরীরের সব হেফাজতে জন্য কিছু নিয়ম আছে কিছু শর্ত ধরা হিত আছে আমাদের বর্তমান সমাজে দূর নিয়ম দূর শরীর হবে আল্লাহর কাছে বিপদ মুক্তির ব্যবস্থা হবে যার থেকে না ব্যবস্থা হবে নদীর সুপারিশ লাভের ব্যবস্থা হবে এমনকি দুনিয়ার জিন্দগিতে সাথে সাথের ব্যবস্থা হবে নিয়ম সারা সারা জীবন বড় দূর পড়লে শরীর পড়া কত প্রকার এক নম্বর দূর শরীর পড়া সহজ দ্বিতীয় প্রকার দূর শরীর পড়া ওয়াজিব তৃতীয় প্রকার দূর শরীফ পড়া সুন্নত চতুর্থ প্রকার দুর শরীফ পরা মুস্ত মুসলমানের জিন্দিতে ফরস কোন সময় প্রত্যেক মুসলমানের জীবনে একবার দূর শরীফ পরাফর আরিব আর ওয়াজ যতবার নবীর নাম শুনবে ততবারই দূর শরীফ পড়াওয়াজি তাহলে ওয়াজিবটা আমার যতবার নবীর নাম শুনবো ততবারই জন্য শরীফ পরাওয়াজীব হওয়া সত্ত্বেও বল শুধুমাত্র একবার ওয়াজিব কেন তার কারণ লেখছেন ওয়াজ হা ফেয়া আর ওয়াজ হুনা ফরাই যেমন জানাজার নামাজ জানাজার নামাজ যদি কেউ পড়ি যায় নরার সপ্ত থেকে আদায় হয়ে যায় এটার নাম পর্যায়া কিন্তু সত্যের নমাজ কীটা জানেন আপনারা হয় একজনে পড়লে আরেকজনের সপ্ত থেকে আদা হইত না এটার নাম বলে হয় ওয়ার্লাস করলে আরেকজনের হক থেকে আদায় হইয়া যায় কিন্তু ওয়ার্সা করলে আরেকজনের কোন উপকার হইতো না যে ওয়াল তার উপকার হইত ওয়ার্সনা করেন ওয়ার্সনা করলে পরে নেঘামালের আগ্রহ জাগে আর গুনা সারার মত মন তৈর হয় নেঘামালের আগ্রহ জায়গায় নি করুন সারার মতো মন তৈয়ার পর এই কারণে ওয়ার্সোনা কর আর বাকি সময় করে এবার কেমন বুদ্ধিমান এসার সময় চারদা হাত নমাস পরল আছে আর তিনটা হাত নমাস বিতির ওয়াজিবা চিনি বেটার চার রাখ ফর পরে না খালি তিনটা হাত বিটি কিবার বুদ্ধিমান না বুকা ফর আজীব দর্শকের লাগা তো আজীব আদায় করো ফরজের জায়গা ফরজ আদায় করোয়াজ আদায় কর যতক্ষণ পাও ততক্ষণ পর্যন্ত দূর শরীফ করা ও আজীব একবার ফিরিয়া ও আদায় করো আর বাকি সময় ফরজ আদায় করো তো সিরে কটুপি শরীফে লেখা আছে এই জন্য ওয়াজের মাঝে বইলে বসার পর থেকে উঠার পূর্ব পর্যন্ত একবার দুরু শরীফ করা আর যত জায়গায় দুরু শরীফ করার নিয়ম আছে সব বলি বুঝতাম দুরু শরীফ জীবনে একবার পড়া করো ওয়াজা বইলে একবার পরা ও আজিব ওয়াজনা বইলে যতবার নবীর নাম শুনবে ততবারই আজিব আর প্রত্যেক নামাজের শেষ বৈঠকে আশ্চর্য মিল আছে কিরকম যেমন ভাবে হাজির শরীফে আল্লাহ রসুল বলছেন একবার দুরু শরীফ পড়লে দশ বার রহমত না হয় তেমনি ভাবে হাদিস শরীফে আল্লাহ রসুল বলছেন কোরআন শরীফ তেলবাদ করার সময় এখন দশ নাকি হওয়া যায় দশ নিক আরেখা দিয়েছে আল্লাহ রসুল বলেন অনেক কোরআন পর্ণেওয়ালা আছেন একদিকে তারা কোরআন পড়তে থাকেন কোরআন পড়নে কোন কোরআন পর্নে কোরআনে ল কোরআন পর্ণেওয়ালায় কোরআনকে গলত পড়ে কোরআন গলত পড়লে ল কোরআন সহি পড়লে প্রতিহর হবে দশ নিকি পাওয়া যায় আর বিভাষায় কোনো কিছু পড়ার মধ্যে লম্বা বাতি নাই কোন অরফ লম্বা ভরি পড়া লাগে কোনো অরফ বাতি করি ভরাকম নাই জান জান তারা জানিস তিনিস লম্বা দিয়ে আসতো হে রসুল করিম সালাম আপনি বলে দিন হে মূর্তি পূজার যে সমস্ত আমি কখনো করি না করিয়া বাটি করি হয় লাধু মা তা যদি পড়িল এর অর্থ দাঁড়ায় হে রসুল করিম সাম আপনি বলে দিন হে মূর্তি পূজারীরা তোমরা যে সমস্ত দেব পূজা করো আমিও সেই গুলির ফুলাহরি অর্থ বিগড়ি কারণে শরীফ আর গরত করিয়া ভরলে দূর শরীফ বিগড়ি যায় দূর শরীফ তাহলে অর্থ পরিবর্তন হইয়া যায় যেমন আমরা যেসব কত বাদে যে রাজিনী দিয়া দুরুৎ শরীফ কতজনে করুন তার কোন নিকাশ নাই কিভাবে লম্বা টান দিলে দুরুদ শরীফ করা হয় এক একজনে এক এক সুর আবিষ্কার করিয়া হয়েছে ই সুর দিয়া শ্রুতারা রমজ আনিয়ে দেয় বেশি এর একটা সুর আছে আমল সুর আছে নিচ্চারণটা হইল আ তিরাল্লিশ লম্বা আলার্লা কালিস লম্বা কিন্তু এরকম তিরাল্লিশ লম্বা হল সুর তাহে তিরাল্লিশ লম্বা করলে এই সুর আর সুর না দিলে সুরতা হবে বক্ত যায় এইবার সহি নবীর প্রতি রহমত নজির কর। তাই নয় নবীর পরিবার পরিজনের ধরে রহমত নজির করো রহমত নাজিল কর রহমত নাজিল করলে নদীর নামে গিতা হইল এটা দুরুদ রইল না আর কোনটা হইলো কীটা হোক যে শব্দের অর্থ তারলে একবার পড়লে দশটা রহমত নাজিল হয় যেমন ভাবে কোরআন শরীফ সহি পড়লে একবার হবে দশটা নাকি পাওয়া যায় গল্প পড়লে কিটা হয় ল কোরআন শরীফ গলত পড়া যেমন ল যারা সি ধারা সহি তারা রাজি গাই জবর আলাম মিললে হইল ওয়ালাই আলি রাজনীতি মহব্বতের দুরোধ না শ্রোতার মহব্বতের দুরোধ আমার হয় নবীর মহব্বতের দুরোধ সরকার তুমি যাওয়ার সরুটা আল্লাহর কোন একটা হইয়া আর তা হইয়া দুনিয়ার মানুষের ডুকা দেওয়া যাইতে পারে কিন্তু এই এইভাবে ডুকা দেওয়া যাইত না ইয়াদিও একটা বিবরণ গেল ছয় জন সামনে একজন শিশে একজন দুইজন দুই সান্ধ দুইজন সাতজন দুই টুটো দুইজন ছয়জন ছয় আর দুইজন চেষ্টা তখন দুই চৌক আর দুইজন চেষ্টা একজন ফিরিস্তা মোতায়েন করা থাকেন বাম চৌখা চলাফেরা করতে গাড়ি টুটতে এলামতে মানুষের শরীর ডাক্কাডা লাগেনি ধুলাবালু শৈল্য হরেনি অনেক সময় ফাঁসনের শল্য হরেনি অনেক সময় দুঃখ শৈল্য আইয়া এটা অহলটা যদি মোতায়েন করে দিচ্ছেন এইদিকে মানুষের বৃহৎ মুক্তির ব্যবস্থা নয় এই জন্যে করতে বিশেষে লেখেন এই সবগুলি ফিরিস্তা আল্লাহ মোতায়েন করে শুধুমাত্র মানুষকে থেকে মুক্ত করিয়া রাখাতেন যেন আটজন ফিরিশার দায়িত্ব আরেকবার হয় আমার চৌক এদিন মালুক তারা দুজন কই আসলা নি জহর আল্লাহ বলেন চৌক এক দুজন ফিরিস্তা পাঁচ বছর ডিউটি করছ দশ বছর ডিউটি করছ পঞ্চাশ বছর ডিউটি করছ তার চৌকো কিছু করতে চাক আল্লা কর্মবিরতি দিয়া দিচ্ছিল এখন বন্ধ করো তোমরা ডিউটি পাল এখন তার চোখ একটা হরো এক চিন্তা হন তার চোখ দিলাম কেটার লাগি আর চোখ দিয়া ঘরে কি আপনারা জানা মতো বাংলাদেশের মুসলমানে আল্লাহ যে তারি সব দৃশ্য খালি তাতেই ব্যবহার করে না অন্য জায়গাতেও ব্যবহার করে অন্যান্য কোন কোন জায়গা ব্যবহার করে এটার দিয়া বিবরণ দিয়া সারা এটা শেষ করা নাইত না এর মধ্যে বর্তমান যুগে যে হারামের মধ্যে সারা দুনিয়ার দেশের মানুষমান যেই হারাম জিনিসের মধ্যে চক্ষু ব্যবহার করে এটা হলো টেলিভিশন প্রজন মুসলমান অন্তত শহরে ভাইবা যার কোন টেলিভিশন নাই টেলিভিশনের ওয়াজ করলেই হয় টেলিভিশন দেখা আরাম টেলিভিশন দেখা নারীর ছবি দেখা তোমার নারী ছবি দেখায়নি টেলিভিশনের নারীর ছবি দেখায়নি দেখা বুঝাইছে নি না বুঝাইছে না এই টেলিভিশনকে নারীর ছবি মুক্তা আর এই টেলিভিশন দেখা হালা ল Multimita. No lo dan no he mantenido esto, no lo dan a